বাংলা মানবতার السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم جعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين شبه بعد شخص رضا في تبين যে প্রান্তে বসে পিস দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক মোবারকবাদ বন্ধুগত আমরা আমাদের এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে কবিরা গুণা নিয়ে আলোচনা করছিলাম যাতে কবিরা গুনা থেকে আমরা বেঁচে থাকতে পারি আমরা হতে পারি রব্বুল আলমিনের আপন দুনিয়ায় আর পরকালেও জাহান্নাম আমাদের জন্যে হারাম হয় আর প্রিয়তম হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহআসম সত্যিকারের উম্মত হয়ে আমরা তারই শফাতে পরকালে জান্নাতের সৌভাগ্যবানদের সামিল হতে পারে আল্লাহ তৌফিক দিন আমিন বন্ধুগণ কবিরা বড় বড় অপরাধ কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আমাদের মাঝে বিভিন্নভাবে তা ছড়িয়ে রয়েছে আমরা কেউ হয়তো অবহেলা করছি কেউ হয়তো না জেনে কেউ হয়তো একটু তুচ্ছ করে কেউ হয়তো গা শইয়ে গিয়েছে তাই কবিরা গুণা করেই যাচ্ছি কিন্তু আমাদের এই উদ্যোগ পরস্পরকে সতর্ক আর সজাগ করে দেওয়ার জন্য। যাতে কোনো ভাবে আমরা কেউ কোনো কবিরা গুনার সাথে জড়িত না থাকি আল্লাহ আমাদের সকলেরই উদ্যোগকে কবুল করুন আমিন বন্ধুগণ আজকে আমরা একটি কবিরা গুণা নিয়ে আলোচনা করতে চাই আর তা হলো হারাম খাওয়া হারাম হারাম খাওয়া দেখুন আসলে এই পৃথিবীতে মানুষ পেটকে বাদ দিয়ে থাকতে পারে না দশ ফান আমাদের সৃষ্টি করতে গিয়ে সুন্দর দেহে প্রথম দিয়েছেন মাথা তারপরে দিয়েছেন চক্ষু তারপরে নাক তারপরে মুখ তারপরে নিচের দিকে এসে দিয়েছেন পেট কিন্তু পেটের এই প্রয়োজন পূর্ণ করতে হয় বটে। তবে পেটের প্রয়োজন পূর্ণ করতে আগে বিবেককে প্রশ্ন করতে হয় বিবেক কি বলে ভালো আর মন্দ ন্যায় আর অন্যায় কল্যাণ আর কল্লান হালা হালার হারাম বিবেক ভালো আর মন্দ বলার জন্য তাকে সহযোগিতা কর্ণ আরক সত্য মাঝে মাঝে মনে হয় আমাদের কারো জীবন যাত্রায়। পেট যেন সবার উপরে দৈহিক গঠনের বাস্তবতায় তিনি আমাদেরকে বলেছেন দাস ও ফাগানা তাহলে অতি উত্তম আকৃতিতে আমাদের সৃষ্টি করেছেন মানুষেরই উত্তম আকৃতি কীভাবে পশু পাখির সাথে গরু ছাগল ভেড়ার সাথে তুলনা করুন দেখবেন দাসফাগানা হতলা গরু ছাগল ভেড়া এরা সব ওদের সব সমান মাথা পেট লজ্জাস্থান সব এক সরল রেখায় সমান সমান কিন্তু মানুষ রব্বুল আলমিন তার বিবেকটার সর্বোচ্চ স্থানে দিয়েছেন তারপরে ইন্দ্রিয় শক্তি দিয়েছেন তারপরে পেট আর যৌনাঙ্গ নিচে দিয়েছেন সুতরাং নিজের জন্মের নিজের উত্তম আকৃতির শ্রদ্ধা আর মর্যাদা রক্ষার জন্য মানুষকে বোঝা উচিত যে পেট সবার উপরে নয় যা পাইব তাই খাব না কিন্তু যদি মানুষ হয় কেউ পেটকে বিবেকের উপরে আশ্রয় দেয় বুঝতে হবে সে তো অবশ্যই অপরাধী অবশ্যই তার কবিরা গুণা বন্ধুগণ আর তাই আল্লাহ সুহান আহ এবং তার রসুল ওহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লাম খাবার পবিত্র আর হালাল করতে বলেছেন মজার ব্যাপার হলো আমরা অনেকেই বলবো হালাল খাবার ভালো খাবার পবিত্র খাবার সব হুজুরদের কথা মৌলবিদের কথা বলেই বেড়ায় আর এটা ইমানদারদের জন্যে কিন্তু জেনে রাখা উচিত বন্ধু আপনার অসভা হওয়া তা আলা তিরিশ পাড়ার কোরআন ক্যারিমে একশো চোদ্দটি সুরার মধ্যে রাব্বুল আলামিন। বিধান ঘোষণা করতে গিয়ে কেবল ইমানদারদের অ্যাড্রেস করেননি তিনি বলেছেন ইয়া আইয়ুহার নাস ও হে তুমি দুপায়া মানুষ হয়ে যদি জন্ম নিয়ে থাকো তাহলে শোনো কেবল মানুষ হয়ে জন্ম নিয়েছো তাইলেই শোনো ইমান এন নাই ना ईमानदारे आल्ला सामग्रिक मानवता के, के रब्बुल आलमीन एड्रेस करवता हाल तय खाओ पेटर क्षुदा निवार खेते ही कावा हालाल पवित्र तय्यन ताटका भेजाल बासी कैमिकल जुक्त खायना পেট নষ্ট হয়ে যায় খেয়েও না ভালো খাও আর পবিত্র খেয়েও পবিত্র হালাল খাবার আল্লা সুফান তাহলে আদেশটি কেবল ইমানদারদেরকে দেননি সামগ্রিক মানবতাকে দিয়েছেন সুতরাং কেউ যদি কোনোভাবে হালাল না খেয়ে হারাম খায় এটা তো অপরাধ তবল আল সামগ্রিক মানবতাকে যে আদেশটি করেছেন যে ইমান আনেনি সেও নিজের স্বার্থে এটা প্রতিপালন করা উচিত নিজের কল্যাণেই প্রতিপালন করা উচিত কারণ আকাশ জমিনের স্রষ্টা তারও স্রষ্টা স্রষ্টা বলেছেন হয়তো অন্য আদেশই মানে না কিন্তু অন্তত এটা মানুক অন্তত জেনারেলি কথাটা মানো কারণ মানুষ হওয়ার মর্যাদার জন্যেই হালাল খাওয়া উচিত নিজের উত্তম আকৃতির প্রতি শ্রদ্ধা দেখানোর জন্যেই পবিত্র খাওয়া উচিত কারণ কোন বিবেক ডাকাতিকে ভালো বলে না যে ডাকাত তাকেও জিজ্ঞেস করুন সেও বলবে খারাপ চুরকে জিজ্ঞেস করুন বলবে চুরি খারাপ ঘুষ কুরকে বলুন ঘুষ করে বলবে ঘুষ খারাপ সুদ জিজ্ঞেস করুন সুদ কুর সেও বলবে সুদ হারাম সুদ উচিত নয় খারাপ সবাই বলে জানে বুঝে কিন্তু তারপরেও তারপরেও যেহেতু করে তার মানে সে নিজের জন্মের উত্তম আকৃতির সম্মান করতে জানে না আর তাই কবিরাগুনা বন্ধুগণ আমাদের সমাজে আমাদের জীবনী আর পরিবারে আজ হারাম খাবারটা স্বাভাবিক হয়ে গেছে স্বাভাবিক কবি স্বাভাবিক হয়ে গেছে আমরা তো অনেকে বলবো এই যে হারাম খাওয়া কিভাবে হারাম খাওয়া বলে হারাম হারামকে নিষেধ করেন হারাম কবিরাগুনা কি জন্যে আর তা কি প্রক্রিয়ায় হয় তো হারাম খাবারটা যে কবিরাগুনা আমরা তো বললাম যে নিজের উত্তম আকৃতির জন্মের মর্যাদাকে অপদস্থ করে হারাম খেয়ে কারণ বিবেক বর্জিত হয়ে পঞ্চ উপেক্ষা করে পেটকে সর্বোচ্চ স্থানে নিয়ে গরু ছাগল ভেরার চেয়ে নিকৃষ্ট হয় রব্বুল আলামিন তাই যারা সর্বদা পেট আর যৌনাঙ্গকে বিবেকের উপরে নিয়ে যায় সব জায়গায় যৌনতা সব জায়গায় খাবার আর পেট রব্বুল আলামিন বলেছেন ওরা জাহান নামের কীট আর তিনটি এরা এক নম্বর আছে অনুধাবন শক্তি নাইহা আসে চক্ষু কিন্তু দেখতে পায় না বিহা আসে কান শুনতে পায় না ওরা হয়তো দুই পা মানব বংশী হয়ে জন্ম নিয়েছে কিন্তু মূলত গরু ছাগল ভেড়া ওরা একেবারে গরু ছাগল ভেরার মতো আব্বুল আলমিন আবার বললেন না গরু ছাগল ভেড়া উপকার দেয় গরুতে গুস্ত খাওয়া যায় হাল চাষ করা যায় ওর চামড়া দিয়ে জুতা বানানো যায় গাবিতে দুধ পাওয়া যায় বাচ্চা পাওয়া যায় কিন্তু দুই পায়াটা যখন গরু ছাগল ভেরার মতো হয়ে যায় ও এর চেয়েও নিকৃষ্ট হয় আদল, আদাল এর চেয়েও নিকৃষ্ট একটি মানুষ গরসাগল ভেরার চেয়েও নিকৃষ্ট হয় একটি অন্যতম বড় কাজ তা হল হারাম খে হারাম, হারাম খে আজকে তো আধুনিক সময়ে মেটাল ডিটেক্টর বের হয়েছে কারোর সাথে অস্ত্র লোহা কিছু থাকলো কিনা দরজার ভিতর দিয়ে ঢুকলে বেজে ওঠে পৃথিবীতে যদি এমন কোনো মেশিন তৈরি করা সম্ভব হয় যে কার গায়ের রক্তটা হালাল কার পেটের খাবারটা হালাল আর কাটটা হারাম মেশিন যদি বলে দেয় আর সবাইকে ঢুকতে বলা হয় যে হাতেন দেখি চলুন ঢুকুন হালাল খাদ্য গ্রহণ করতাই ঢুকবে যে হারাম খাবার খাইতে ঢুকতে পারবে না কয়জন ঢুকতে পারব হতে পারে বিজ্ঞান দিন এমন আবিষ্কার করতেও পারে কিন্তু রব্বুল আলমিনের আদালতে এমন মেশিন আছে তাই রসুল সালাম স্বাদ করেছেন ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারামের রক্ত প্রবাহিত যে দেহ তৈরি হয়েছে হারাম থেকে বন্ধুগণ খাদ্য এই হারাম খাবার গ্রহণ করতে গিয়ে অপবিত্রতা আজ আমাদের গা সহা বিষয়ে পরিণত হয়েছে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সর্বত্রই বরং অনুভূতি যেন নাই হারাম না মনে হয় জন্য স্বাভাবিক অনেক ক্ষেত্রে বিভিন্নভাবে হারাম খাওয়ার পরেও আবার গর্ববোধ করছে গর্ববোধ করছে বন্ধুগণ এই যে মারাত্মক কবিরা গা সোয়া হয়ে স্বাভাবিক হয়ে গিয়েছে আমাদের মধ্যে এর থেকে কি বাঁচা উচিত নয় আমাদের বন্ধুগণ আমরা এই বিষয়টি নিয়ে আরো কথা বলবো। তবে আমাদের সাথেই থাকুন বিরতির পর ফিরে আসছি আসসালাম আলাইকুম আহমতুল আমি আর আপনারা দেখছেন বাংলা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 থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রসল্লা যে জন্য ব্যবহার করছি সেজন্য ব্যবহার করতে হবে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 সালামু আলাইকুম ও রাহমাতুল্লা ও বারাকাত বন্ধুগণ বিরতির পর আবার আমরা ফিরে এলাম আমরা আবদার করছিলাম আসুন না সবাই মিলে হারাম থেকে বেঁচে থাকি হারাম খাওয়া থেকে বেঁচে থাকি আল্লাহ বিশ্ব মানবতাকে আদেশ করেছেন হারাম খাওয়া থেকে বেঁচে থাকতে আসুর না সবাই হারাম থেকে বেঁচে থাকি প্রশ্ন করব অনেকেই হারামটা কিভাবে হয় হারাম দুইভাবে হয় একটি হলো সত্তাগতভাবে আর হলো প্রক্রিয়াগতভাবে সত্তাগতভাবে কিছু জিনিস হারাম আল্লাহ সুফান হারাম করেছেন এবং রব্বুল আলমিন যা হারাম করেছেন তা সবার জন্যেই অকল্যাণ সকল খবিজ জিনিসকে রব্বুল আলমিন হারাম করেছেন তাই আল্লাহ সুফান আল্লাহু তালা যত খবিজকে হারাম করেছেন এমন কোনো খবিসকে খাওয়া যাবে না অপবিত্র জিনিসকে খাদ্য হিসেবে গ্রহণ করা যাবে না যেমন উদাহরণত রব্বুল আলমিন মদকে বলেছেন খাবিজ তাই মদ পান করা যাবে না রব্বুল আলমিন কুকুর শুকুরের গুস্তকে হারাম করেছে শুকুরের গুস্ত হারাম রক্ত হারামা ছাড়া অন্য কারো নামে জবাহ করা হয়েছে এটা হারাম সুতরাং রক্ত শুকুরের গুস্ত আদানা ছাড়া অন্য কারো নামে জবাহ করা হয়েছে এবং চতুষ্পদ জন্তু মরে গিয়েছে তা জবাই করে খাওয়া যাবে মরে যাওয়ার আগে যদি জবাই করা হয় আল্লাহর নামে খাওয়া যাবে তে রব্বুল আলমী তা হারাম করেছেন সবার জন্য হারাম মানবতার জন্য হারাম যেহেতু আল্লাহ বলেছেন হালাল খেতে আর যত জিনিস পবিত্র সবই হালাল পবিত্র জিনিসগুলোই কি রব্বুল আলমিন হালাল করেছেন আর যত অপবিত্র জিনিস তাকে হারাম করেছে আর রব্বুল আলমিন হারাম নিষেধ করেছেন সুতরাং সত্যাগতভাবে যে সকল জিনিস হারাম তা সকল মানবতার জন্য হারাম আজকের পৃথিবীতে মেডিকেল সায়েন্সের অনেক গবেষণায় প্রমাণিত হয়েছে শুকুরের গুস্ত হারাম করেছেন রক্ত হারাম করেছেন মৃত চতুষ্প্যন্ত খাওয়া হারাম করেছেন এটা মানুষের জন্য উপকার মানুষের জন্য কল্যাণ রব্বল আলমিন সত্তাগতভাবে হারাম করেছেন সুদ ঘুষ জুয়া হারাম করেছেন সুতরাং হারাম সবার জন্যই কল্যাণের ছেড়ে দেয়াটা আর গ্রহণ করা হারাম জিনিস সবার জন্যে ক্ষতি সবার জন্য অপরাধ আর জেনে শুনে হারাম জিনিস খাওয়াটা কবিরা গুণা যা তও বাচারা রব্বল আরামিন ক্ষমা করবেন না তো সত্তাগতভাবে হারাম এমন আরো অনেক জিনিস রয়েছে তবে প্রক্রিয়াগতভাবে যে হারাম এই প্রক্রিয়াগুলো যেমন হয়তো একটি খাবার হালাল হয়তো আম জাম লিচু কাতাল হালাল জিনিস কিন্তু ক্রয় করা হয়েছে হারাম টাকায় সুতরাং হারাম টাকায় ক্রয় করা হওয়ার কারণে বৈধ জিনিসটাও খাওয়া যাবে না হয়তোবা পবিত্র জিনিস রান্না করা হয়েছে হারাম প্রক্রিয়ায় কারণ আজকের পৃথিবীর রন্ধন শিল্প হয়ে যাওয়ার কারণে বিভিন্নভাবে রান্না করতে গিয়ে বিভিন্ন হারাম জিনিসও দেওয়া হয় সুতরাং হালাল কোনো জিনিস হারাম প্রক্রিয়ায় যদি রান্না হয় খাওয়া উচিত নয় হারাম বললাম হারাম করেছে। হালাল জিনিস হারাম প্রক্রিয়ার মাধ্যমে যদি পরে তা হারাম শুধু তাই না সত্তাগত আর প্রক্রিয়াগত এই হারামের বাস্তবতায় বিবেক দিয়ে চিন্তা করলে আর অনেক জিনিস আমাদের সামনে মুক্ত হবে কিন্তু আজ আমরা কি এই হারামগুলো থেকে বেঁচে থাকছি হারাম খাবার থেকে নিজে দূরে থাকি পরিবার পরিজনকে দূরে রাখি বরং অনেকে এমন ভয়ে নিজেকে আটকে উঠতে হয় যখন কোন কেউ কেউ বলে যে আমি সরকারি চাকরি করি অথবা ব্যবসা বাণিজ্য করি বা যে ভাবে আয় আমার যা হালালায় এটা দিয়ে হজ করতে যাব। আর যার সন্দেহযুক্ত ওইটা দিয়ে প্রতিদিনের খরচ টরস চলে প্রতিদিনের খাবার খাই নিজেই বলতে থাকে একটু ভয় করে না হারাম যে যেকোনোভাবে তা আসুক দুর্ভাগ্যজনক সত্য আজকের সময়ে হারাম দিয়ে অনেক ভালো কাজ করার চেষ্টা করা হচ্ছে এটা কবি লাগুনা যেমন অন্যায়ভাবে অর্জিত সম্পত্তি দখল করা সম্পত্তি মসজিদের নামে দান করে দিল্লা পবিত্র তাই আল্লাহর নামে কোন কিছু দিতে হলে পবিত্র হওয়া লাগবে আমাদের সমাজ এমন অনেক রয়েছে দখল করা জিনিস মসজিদ বানায় দিল মনে করলো অনেক সবের কাজ কিন্তু কবি রাগুনা হারাম ঘুষ বা সুদ আর ঘুষ আর সুদের টাকা মাদ্রাসায় দিয়ে দিল মাদ্রাসায় দিলাম মনে করে অনেক বড় সোয়াব করেছে কিন্তু উচিত কবি রাখো না এটাও হারাম খাওয়া হারামকে সানন্দে ব্যবহার করে নজিবুল্লাহিন্দ শুধু তাই না আজকে আমাদের সমাজে এসে এই হারাম এই হারাম বিভিন্নভাবে খাওয়া হচ্ছে জেনে শুনে চারটি প্রসিদ্ধ মাঝহাবের চারটি প্রসিদ্ধ মাঝহাবের চারজন ইমাম একমত যদি কেউ জেনে শুনে হারামের টাকা হাদিয়া হিসেবে গ্রহণ করে উপহার হিসেবে গ্রহণ করে তুহা হিসেবে গ্রহণ করে এটাও হারাম এটাও কুফুরি এটা কবিরা গুনা তাহলে আজকের আমাদের সমাজে অন্তত আমরা যারা আলে মোলামা মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব বিভিন্নভাবে সমাজের যিনি বড়ো টাকাওয়ালা ঘুষকুর আর সুতকুর জনগণের সবার কাছে পরিচিত ঘুষকুর সুতকুর জলুমবাজ অন্যায়ভাবে তার টাকা কিন্তু তার বাড়িতে যাইয়া দাওয়াত খেয়ে লম্বা নোট পকেটে ঢুকায় দিয়ে আসি দেখি কবিরা নয় কুফুরি নয় আজকে কেমনটা হচ্ছে না শুধু তাই না যাদের হারাম টাকা তারা আলেমুল আমাদের কিনে নিতে চায় আর আলেমারা জেনে শুনেও ওই হারাম উৎপাদনকারী উপার্জনকারী ঘুষকুর আর সুদকুর তার চোদ্দ গোষ্ঠী শুদ্ধ জান্নাতে পাঠাই দিতে চায় দোয়া করতে থাকলে করতেই থাকে তাদের জন্য নাওদিল্লাহমিন্দ আলী টার্গেট হলো মাল মাল পাইলে সব শেষ এটা কি কবিরাগুরা নয় এটা অপরাধ নয় কুফুরি যার মাল হারাম আগে তাকে হারাম ছেড়ে দিতে আদেশ করতে হবে বাধ্য করতে হবে আমরা কয়জনে মনটা করি শুধু তাই না দুর্ভাগ্যজনক সত্য হারাম টাকায় হজ করার মতো কু কুমতলব কু আকাঙ্ক্ষাও অনেকের রয়েছে করে মনে করে মক্কার মদিনায় গেলাম আরাফায়, দাঁড়ালাম মুজদালিফায়ে রাত্রি যাপন করলাম সব শেষ না নাউদিন আলী বরং হাদিস শরীফে আসছে রসুল সাল্লসমের সাথ করেছেন যখন কোনো ব্যক্তি হজ করতে যাবে পবিত্র টাকা দিয়ে তাকে হজ করতে যাওয়া উচিত নাহলে কবুল হবে না যদি হারাম টাকা দিয়ে হস করার ইচ্ছা করে আর এহরামের কাপড় পরে মানুষের সাথে তুতা মতো বলে লাব্বাইক আল্লাহ লাব্বাইক। আকাশ থেকে একজন ঘোষণা ঘোষণা দিয়ে বলেন লা তোমার জন্যে হাজিরাও নাই সৌভাগ্যও নাই যাতুকা হারাম কারণ তোমার টাকা পয়সা হারাম পড়া হেলা হারাম তোমার বাহনটাও হারাম ও হাজুকু তোমার হজ পরিত্যক্ত কবুল হওয়ার সম্ভাবনাই নাই অপর দিকে যদি কোন ব্যক্তি হালাল টাকায় হজ করার ইচ্ছা করে এবং হজের আনুষ্ঠানিকতায় নিজের পা রেখে দিয়ে বলে তোমার জন্য সৌভাগ্য তোমার জন্য হাজিরা গণনা করা হলো হালাল কারণ তোমার টাকা পয়সা হালাল রাহা হালাল তোমার বাহনটাও হালাল তোমার কবুল আল্লাহ সন্তুষ্টির জন্য আর হালাল টাকায় আর হারাম টাকায় হলে আদি শরীফে আসতে ব্যক্তি যায় মানুষের সাথে ঘুরে তুতা মতো বলে আরাফার ময়দানে দাঁড়ায় মিনা আর মুসদালি একবার উসকুসু চুল ময়লা কাপড় সব দিয়ে আকাশের দিকে তুই হাত উঁচু করে বলি অথচ তার ওমাল তার গায়ের লেবাসটা হারাম পেটের খাবারটা হারাম হারামায়ুস্তা যা বুলা আরাফাতের ময়দান হওয়া সত্ত্বেও গায়ের কাপড় হারাম পেটের খাবার হারাম বাহনটা হারাম হওয়ার কারণে কেমনে তার কথার উত্তর দেয় কিভাবে শুধু তাই না বন্ধুগণ মক্কা শরীফ কেন নিজের ঘরে পা শক্ত নামাজে সময় আল্লাহকে মানুষ ডাকে কিন্তু ইবাদত কবল হবে না হালাল না কেন যার খাবারটা হালাল নয় তার কোনো ইবাদত কবল হয় না এটা খাবার হালাল করুন অল্প খান হালাল দেখবেন ডাইরেক্ট অ্যাকশন হবে আল্লাহকে ডাকবেন আল্লাহ উত্তর দেবে নিজের সকল প্রয়োজন রব্বলা আলামী নিয়ে মিটাবেন শুধু তাই না আজকে আমাদের অনেকের পরিবারের ছেলে মেয়ে মানুষ হয় না কথা শুনে না বাবা মাকে একেবারে কথাই শুনতে চায় না বাবা মার চরম অবাধ্য্য এর অন্যতম বড় কারণ ছেলেমেয়েকে হারাম খাওয়াইয়াছেন হারাম দিয়ে জন্ম দিয়েছেন আর এই হারামের ধাক্কায় সব উলট বন্ধুগণ আর কত আমরা হারামে নিমজ্জিত হব কারণ হারাম খাওয়া মানেই তো কবির আর যে কবির আগুনায় যে কবিরাগুনায় নিমজ্জিত তার তো কোথাও সফলতা হয় না বন্ধুগণ আসুন না আমরা সবাই মিলে শপথ করি হারাম খাওয়া তা যে প্রক্রিয়াই হোক যে প্রসেসেই হোক যেভাবেই হোক অবশ্যই আমরা না বলবো ছেড়ে দেব কবিরাগুনা থেকে সবাই বাসবো অ আমাদের সকলকে তৌফিক দিন আমিন সসালামালেকুম বরহমাত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 জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী প্রতি প্রতিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার বাংলাদেশে পিটিভি বাংলায়। ম্যারেজ ও ডিভোর্সলাম সলিউশন ও প্রবলেম হ্যাভন ও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 देख अर्धांगिनी नातिनी प्रति रविवार रे साए पुन सम्प्रचार सकाल साढ़े नशे पीज टी बांगल्